আসসালামাইকুম রাহি আমরা একটি মাস আলা আলোচনা করব মাস আলাটি বর্তমান সময়ের আলোকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্যই আমরা মাস আলাটি আলোচনা করা প্রয়োজন মনে করেছি মাস আলাটি হল হরুজুল মার আহ ইলাল মসজিদ अर्थात नारी मस्जिदे महिला मस्जिदे जावा जाए करियत प्रत्येक मुस्लिम महिला मस्जिदे जापारे कुरने कारिमे सरसिकारिमे नाई अर्थात মসজিদে যাওয়ার নির্দেশ এইরকম আয়াত নাই আবার মসজিদে যেতে নারীদেরকে নিষেধ করা হয়েছে এরকম কোরআন একাডেমি সরাসরি কোনো কোন আয়াত আল্লাহ পায়াক বেশি বেশি ঘরে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছেন অনেকগুলো আয়াতে কারিমায় এই সম্পর্কে অনেক নির্দেশনা আছে সুরাল আহজাবের ৩৩ নম্বর আয়তে আল্লাপায়ক বলছেন নারীরা তোমাদেরকে তোমাদের ঘরে বেশি বেশি অবস্থান করা উচিত তোমরা বাহিরে বেশি ঘুরাফিরা না করে তোমরা তোমাদের ঘরে অবস্থান করা এটা তোমাদের জন্য উত্তম তোমরা ঘরে অবস্থান করো ওয়ালা তাবার রাজনা থার জাল উলা আবার একই আয়াতে দেখেন নারীদেরকে আবার একেবারে ঘরে বসে থাকতে বলা নাই যে তোমরা ঘরে বসে থাকো না এই বলা আল্লাহ তবে যখন তোমরা বাহিরে যাবে জাহিলি যুগের মতো প্রথম জাহিলিয়াতের মতো বের হইও না প্রথম জাহিলিয়া জাহিলিয়াতের উলার মত নারীরা যেভাবে বেপর্দা ভাবে অশালীন ভাবে বের হইতো। ठीक से जहािलियत मुक्त हो मैं जाहियत मतनाकारीम देखी नारे जेमन घरेपा बस परामर्श दिए पर्दा सहकारीनता हादीर मध्यगुल देखते सबग हादीस आलोचना करबना नारी दे घर चलाद आदाय उत्तम बला सलाद आदाय कर নারীদেরকে ঘরে তাদের ঘরে চলা তাদের করা উত্তম বলা হয়েছে আবার কোন হাদিসে নারীদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এবং এই দুইটার বিপরীত হাদিসের কারণ মহাদেসেনকরাম ব্যাখ্যা করেছেন মহাদেসিনাম বলেছেন এই বিপরীত ধর্মী হাদিস আসার কারণ হলো পৃথিবীর সর্বত্র নারীদের অবস্থানটা একরকম হবে না এবং একই দেশেও একরকম হবে না কোন জায়গায় এমন থাকবে যে মসজিদ অনেক দূরে সেই জায়গায় নারীরা আসা করতে গেলে অনেক ধরনের ফেতনার আশঙ্কা থাকতে পারে আবার কোন জায়গায় থাকবে নিরাপদ কোনো ফেতনার আশঙ্কা থাকবে না তাহলে যেখানে কোনো ফেতনার আশঙ্কা নাই কোন নারী লাঞ্ছিত হওয়ার দর্শিত হওয়ার অপমানিত হওয়ার কোনো আশঙ্কা নাই তাহলে সেখানে নারীদের জন্য मस्जिद प्रजोजने उभय हादीस मध्य समन्वय कर स्पष्ट कर তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না এই কথাগুলো স্বামীদেরকে বলছেন স্বামীদেরকে বলছেন স্বামীরা খবরদার আল্লাহ যদি মসজিদে যেতে চায় তাহলে তোমরা নিষেধ করি না কারণ ওই যেখানে যাবে ওইটা মাসাজ আল্লাহ ওইটা আল্লাহর মসজিদ তো আল্লাহর মসজিদে আল্লাহর বান্দি যাবে তুমি নিষেধ করার কে বাধা দেওয়ার তোমার অধিকার তবেশ দিচ্ছেন অর্থাৎ তোমরা কোন প্রকারের শাস সজ্জা গ্রহণ ব্যতিরিকে কোন সুগন্ধি গ্রহণ ব্যতীত মানে সময় একেবারে ভালো করে গ্রহণ করে দেখায় সবাইকে সালাম দিয়ে আমি দেখা সাক্ষাৎ করে আমরা হজে যাওয়ার সময় দেখি বেপরদা ভাবে সবাই সাথে দেখা সাক্ষাৎ করে অমুক ভাই সালামালিকুম হজে যাইতেছি মানে বেপরদা ভাবে মানুষদেরকে ঘোষণা দিয়ে দিয়ে তিনি হজের উদ্দেশ্যে রানা দিচ্ছেন सुसज्जित बेपर्दा भावे सुगन्धी लागिए मस्जिद महदेसराम फोकहा उपन जो पांच वक्त चलात और जुमार चलाते शर्त सपेक्षे नारे मस्जिद जावा पुरुषर फाशोलना गे ना गेले कोई तब ईद सला नारी बैर हवा सुन्ना कारण नबिस ईद सलापारे नारी बस तकित कर ওই তাকে কারণে ঈদের সোলাতের জন্য বের হওয়াটা কমিটি যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় ওলামাইকরাম যে কমিটির সদস্য এবং ওলামাই মাদিনা সহ বিশ্বের বড় বড় ওলামাইকরাম যে পতোয়াগুলো দিয়েছেন সবগুলো একত্রিত করে এর সারাংশ আমরা সংক্ষেপে আলোচনা করব তারা সবাই বলছেন আল্লাহ রসুলামের মৃত্যু পর্যন্ত যে বিষয়টি মানসুক করা হয় নাই এই রকম শরীয়তের কোন বিষয়কে মানসুখ করা বড় ধরনের অপরাধের অন্তর্ভুক্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিও নবী সালাম এরকম কড়া হুঁশিয়ারি দিয়ে যাইতেন কিন্তু নবী সরাই সালামের এতেকাল এর পূর্ব মুহূর্ত পর্যন্ত নারীরা মসজিদে নবমীতে আসছেন যে জিনিস নবী সাল্লা সাল্লাম মানসুখ করেন নাই সেটা কেয়ামত পর্যন্ত কারো মানসুখ করার অধিকার নাই করলে কি হবে ওলামাই কেন বাল হুয়া কুফরন রাদন তখন এটা কুফরি হয়ে যান যেটা আল্লাহ রসুল সালাম নিষেধ করেন নাই তা কেউ যদি আল্লাহ রসুল থেকে বেশি বল প্রয়োগ করে রসুল করে দিচ্ছেন খবরদার নারীর মধ্যে কারণ নবী সাল সালামের থেকে উনি শরীয় হয়ে গেছে এজন্য এটা কুফরি হবে তার ইমান চলে যাওয়ার উপক্রম হবে তাহলে এরকম স্পষ্ট মানসুক হইতে হইলে নাস শক্তিশালী হাদিস লাগবে এই এইরকম শক্তিশালী কোন হাদিস নাই যে হাদিসে নবী সালাম নারীদেরকে মসজিদে আসতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বা যে হাদিসটা নবী সালের আগে সর্বশেষ এই রকম কোন নিষেধাজ্ঞা নাই তাহলে মানসু হয় নাই তাহলে নারীদের জন্য যেখানে পরিবেশ অনুকূলে থাকবে যেখানে নারীদের কোন প্রতিবন্ধকতা থাকবে না ফেতনার কোনো আশঙ্কা থাকবে না সেখানে নারীদেরকে মসজিদে যেতে বাধা দেওয়া। যাবে না আর যেখানে সমস্যা আছে যে এলাকায় সেই এলাকায় নারীরা যাবে না তো এক সময় এসে বিভিন্ন দেখা গিয়েছে অনেক দূরে আমরা ছোটবেলায় দেখছি অনেক দূর দূরে মসজিদ থাকতো তো ওই জায়গায় নারীরা যুবতী একজন নারী ওখানে যাওয়া আসা এটা তার জন্য নিরাপদ ছিল না রাত্রে এশার নামাজে যাওয়া ফজর নামাজে যাওয়া মগরীবের নামাজে যাওয়া যেতে পারবে না এগুলো হলো সময়ের আলোকে অবস্থার আলোকে যেমন আমাদের দেশে এক সময় ইংরেজি শিক্ষা হারাম পতোয়া দিচ্ছেন না এখন এই পতোয়া আছে এখন তো সর্বস্তরের যত মাদ্রাসা আছে আলিয়া নুরানি যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয় তো ওই হারাম পতোয়া কোথায় গেল ওই হারাম পতোয়া ঠিক আছে যে সময় ওলামাইকারকে হারাম পতোয়া দিয়েছেন অবস্থার আলোকে ঐ সময়ের আলোকে পতোয়া দিয়েছেন ওই সময় ইংরেজিতে মুসলমানেরা কোনো বই লেখেন নাই সব বই ছিল খ্রিস্টানদের এবং এগুলাতে খ্রিস্টান আকিদা খ্রিস্টান কালচারে ভরপুর ছিল তো ওলামাইকেরাম চিন্তা করছেন এই বই যদি মুসলমান সন্তানেরা পড়ে তাদের ভিতরে ইংরেজদের কালচার ইংরেজদের সংস্কৃতি ইংরেজদের আকিদার ধর্মীয় বিশ্বাস এগুলো ঢুকে পড়বে এই জন্য ওলামা একে ওই সময় কাপড় পত এটা হারাম পতোয়া দিচ্ছেন এখন যখন মুসলিমেরা ইসলামী আঁকিদা দিয়ে ইসলামী কালচার দিয়ে অসংখ্য ইংরেজি বই লিখে ফেলছেন এখন আর সেই নিষেধাজ্ঞা আরব হবে না এই জন্য সময়ের আলোকে দিচ্ছেন ওই সময় নারীরা ঘর থেকে বের হবে এটা কল্পনায় করা যেত না ঘর থেকে বের হইলে বোরকা পড়তেন বোরকার উপরে ছাতা আবার রিক্সায় উঠলে রিক্সা কাপড় দিয়ে ভানতেন তারপরে নারীরা বের হইতেন তাহলে ওই সময়কার অবস্থা আর এখনকার অবস্থা দুইটা একরকম নয় এজন্য এখনকার অবস্থার আলোকে ওলামাইকরাম যে পতোয়া দিয়েছেন এই সবগুলা পতোয়াকে একত্রিত করে বিশ্বের একজন শ্রেষ্ঠ আলেম ওনার নাম হল শয়েখ বকর আবু জায়েদ নাম শুনছেন বকর আবু জায়দ সৌদি আরবের কেবারুল ওলামাদের একজন মানে সর্বোচ্চ আলেমদের সবচেয়ে বড় আলেমদের একজন হলেন বকর আবু জায়দ मस्जिद मध्य अनुपस्थित थके मस्जिदे जावाज नहीं शर्त एक नम्बर शर्त हलोम হা বা আলাইহা তিনি মসজিদ যাওয়ার কারণে তার দ্বারা বা তার উপরে যেন কোনো ফেতনার আশঙ্কা না থাকে মানে তার ফেতনা যেন তৈরি না হয় তার উপরেও কোনো ফেতনা আরোপিত না হয় ফেতনামুক্ত পরিবেশ থাকতে হবে এটা হলো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হল যে কোন শরীর প্রতিবন্ধকতা থাকা যাবে না নারীর মসজিদে যাওয়ার ব্যাপারে শরীর প্রতিবন্ধকতা শরীর প্রতিবন্ধকতা কি এরকম কোন সমস্যা পুরুষের সাথে রাস্তায় অথবা মসজিদের ভিতরে জাহামা হওয়া যাবে না জাহামা জাহামা বুঝেন আরব দেশে যারা চাকরি করে তারা জাহামা ভালো করে জাহামা মানে সেখান থেকে গাড়ির ট্রাফিক জ্যাম থাকে জাহামা আছে জাহামা আছে না জাহামা মানে এরকম রাস্তা হওয়া যাবে না অথবা মসজিদের ভিতরে পুরুষ আর মহিলা এক গেট দিয়ে এক রাস্তা দিয়ে ধাক্কা করে ঢুকতেছে এইরকম হলে যাওয়া যাবে না চার নম্বর হলো গাইরে মতাই মানে সুগন্ধিবিহীন তারা যদি না যেতে হবে হেজাব সহকারে পর্দা সহকারে কোন প্রকারের যে প্রদর্শন করা যাবে না সৌন্দর্যের প্রদর্শনী করে মসজিদে যাওয়া যাবে না ছয় নম্বর হলো মসজিদে নারীদের জন্য আলাদা বাপ থাকতে হবে দরজা থাকতে হবে গেট থাকতে হবে তারা সেই গেট দিয়ে ঢুকবে সেই গেট দিয়ে বাইরে যেমন দেখবেন কোনো কোনো গেটের সামনে যে এলাকা আছে খাস উন্নসা এই দরজাটা নারীদের জন্য খাস মসজিদে নবীতে অনেক গেট দরজা নির্দিষ্ট করা যায় এগুলো শুধু নারীরা ঢুকবে নারীরা বের হবে এরকম ঢুকা বের হওয়া নারীদের জন্য নির্দিষ্ট হতে হবে আট নম্বর হলো খাই সুফু ফেরাহা বেখালা রেজাল পুরুষদের জন্য সবচেয়ে উত্তম হলো সামনের কাতার আর নারীদের জন্য সবচেয়ে উত্তম হইলো পিছনের কাতার তাহলে যেখানে আলাদা ব্যবস্থা থাকবে সে আলাদা ব্যবস্থাটাও নারীদের পিছনে ইমাম যদি নামাজে কোন ভুল করে তো পুরুষেরা কি বলবে পুরুষেরা বলবে সবহান আল্লাহ নারী বলবে হাত দিয়ে আওয়াজ করবে কোন প্রকারিৎকার করা যাবে না ১০ নম্বর হলো নারীরা পুরুষদের আগে বের হবে মসজিদ থেকে পুরুষেরা মসজিদে এন্ত হাতা এনসারা দুয়ারিহীনে যাতে নারীরা তাদের বাড়িতে পৌঁছে যায় তারপরে পুরুষেরা বের হবে অর্থাৎ নারীরা সালাম ফিরানোর সাথে সাথে বের হয়ে যাবে তারা বাড়িতে গিয়ে করবে তারা সুন্নত ভাষায় গিয়ে পড়বে পরশ চলাতের পরেই তারা বের হয়ে যাবে সালাম ফিরানোর সাথে সাথে আর পুরুষেরা জিকিরাজ্কার করবে সুন্নত আদায় করবে যাতে নারীরা বাড়িতে পৌঁছে যায় তারপরে পুরুষেরা বের হবে এই দশটি সবগুলো হাদিস এবং সবগুলো ফতোয়া মিলাইলে এই দশটা শর্ত পাওয়া যায় नारी मस्जिद मस्जिद मस्जिदे हरामे नारी मस्जिद लक्ष लक्षर तो आलहमदुल्ला सरसरी देखे नारी हजार हजार महिला मस्जिद हराम दूधा नहीं महिलादे हराम हजार हजार महिला शिशु विभिन्न बस महिला एप करते तरफ नाम एपर मस्जिदे निर्दिष्ट करा নবীতে মসজিদে নারীদের আলাদা জায়গা আছে মসজিদে জুল কাবলা তাইম গেছেন যে মসজিদে কাবলা পরিবর্তনের সেখানে নারীদের আলাদা নামাজের জায়গা ওহুদের ময়দানের মসজিদে গেছেন সেখানে নারীদের আলাদা জায়গা যত মসজিদে যাবেন প্রত্যেকটা মসজিদে পুরুষের পাশাপাশি নারীদের আলাদা জায়গা আছে তাহলে নারীদের মসজিদে যাওয়া যদি বন্ধ করতে হয় আগে তো বন্ধ করতে হবে হেডকোয়ার্টারে মক্কা মদিনায় বন্ধ করতে হবে বন্ধ দিলে মক্কাম বাংলাদেশেও বন্ধ হয়ে যাবে তাহলে হয় সেখানে গিয়ে বিক্ষোভ করতে হবে মক্কা মদিনাতে দলবল নিয়ে অথবা মদিনার আলেমদের সাথে বসে বহাজ করতে হবে আমাদের দেশের ওলা মাইকেরাম বহাজ পাগল কাজ যে পরিবারে প্রতিদিন ঝগড়া হয় এটাকে ভালো পরিবার ঝগড়া ঝগড়া করা ভালো কাজ নেই এজন্য পৃথিবীর কোন দেশে বাহাসের সিস্টেম নাই কোনদিন শুনছেন যে অমুক দেশে বহাজ হইতেছে অমুক দেশে বহাজ নাই তো এই জন্য যারা বাহাজও করতে চান তো মসজিদে নবীতে গিয়ে ওলামাই মদিনের সাথে দেশে কেন লক্ষ লক্ষ নারী কেন মসজিদে আসতেছে কেন নামাজ পড়তেছেকারজিদ জাতীয় মসজিদ দেখি মহিলাদের জায়গা আছে কিনা আজকে এক বছর দুই বছর না এটা একেবারে জাতীয় মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে মহিলাদের জন্য ব্যবস্থাপনা আছে রাষ্ট্রীয় মহিলারা চলা তদায় করার জন্য এরপরেও ঢাকা শহরের বড় বড় যতগুলো মসজিদ আছে আপনি গুলশান আজাদ মসজিদ মহাখালী মসজিদ আরো অনেকগুলো শত শত মসজিদে তাহলে আমি যদি মহিলাদের মসজিদে আসা বন্ধ করতে চাই প্রথম বন্ধ করতে হবে জাতীয় মসজিদ থেকে বেতল মোকাররম থেকে প্রথম তো ওই গ্রামে গঞ্জের মসজিদে বন্ধ করে লাভ নাই আগে বন্ধ করতে হবে কোথায় জাতীয় মসজিদে তাহলে আন্দোলন করতে হবে জাতীয় মসজিদে কেন মহিলা আসে আগে এখানে বন্ধ করতে হবে এজন্য জাতীয় মসজিদে বন্ধ করলে বড় বড় আজাদ মসজিদে মসজিদে এইসব মসজিদে বন্ধ করেন তাহলে অটোমেটিক অন্যান্য জায়গায় মহিলারা মসজিদে যাওয়া বন্ধ হয়ে যাবে আরেকটি বিষয় সাথে সংযুক্ত আমরা কিছুদিন আগে দেখছি যে আমাদের দেশের সম্মানিত ওলামাই কেরামেরা আন্দোলন করতেছেন যে কিছু মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য কারণ কি তিনটা কারণ তারা ব্যাখ্যা করছেন একটা কারণ হল এইসব মসজিদে মহিলারা যায় তো বাইল মকার মসজিদে মহিলারা যায় তাহলে গোলশান আজাদ মসজিদে মহিলারা যায় তো এটাও বন্ধ করতে হবে গাউসল আজাদ মসজিদ বন্ধ করছে যত মসজিদে মহিলা যায় একটা দুটা বন্ধ করতে হবে কেন মসজিদ তো সবগুলোই বন্ধ করতে হবে কারণ তারাও তো এই অপরাধ করতেছে তারপর বাইতুল্য বন্ধ করতে হবে কারণ বায় উল্লাই তো লক্ষ লক্ষ মহিলারা যাইতেছেন আওয়াজ পড়তে মসজিদে নবী বন্ধ করতে হবে মসজিদ নবীতে লক্ষ লক্ষ মহিলারা করতেছেন যাইতেছেন আসতেছেন এইভাবে না বলে একটা অঞ্চলে কয়েক দুই একটা মসজিদ বন্ধ করার জন্য কেন মহিলা যাইতেছেন নজবুল্লাহ আস্ত আচ্ছা তো যেই অঞ্চলে ওলামাইকরাম বলতেছেন মহিলারা গেলে ফেতনা হবে যাওয়া যাবে না মসজিদে যাইলে সমস্যা সেই অঞ্চলের মহিলারা মনে হয় আলহামদুলিল্লাহ থেকে সেই অঞ্চলের আপনারা জানান না সিলেটে মনে হয় কোনদিন নাই ও সিলেটে মহিলারা মার্কেটে আসে তো কলামাই কেরাম তো কখনো আমরা এই কথা বলতে শুনলাম না যে মার্কেটে মার্কেটে বে পর্দা তারপরে পার্কে পার্কে আমাদের মা বোনা ঘুরে বেড়াচ্ছেন তারপরে যুবেন এগুলো এরকম শুনছে না এস পর্যন্ত তারপরে আর সিলেটে মনে হয় মাজারও নাই আছে না দেখা যায় স্পষ্ট সহি হাদিস এই অায় হাদিস নম্বর এক হাজার ছাপ্পান্নতাবায় শাহ মেলার নম্বর ইমাম বলছেন হাজা হাদিস টা সহি এই রকম হাদিস একটা না আরো অনেকগুলো হাদিস বিভিন্ন রায় এই সংক্রান্ত আসছে তাহলে যেই দেশে যে এলাকায় এরকম কবরস্থানের কাছে গিয়ে নারীরা কবর জিয়ারে স্পষ্ট হাদিস নিষেধাজ্ঞা আরবে দেখেন মক্কাতে মদিনাতে আল্লাহর ঘর নারীদের জন্য খোলা কিন্তু কবরস্থান খোলা আছে মোয়াল্লা কবরস্থানে দেখছেন নারীদেরকে ঢুকতে দেয় বাকি কবরস্থানে কবরস্থানে কবরস্থানে দেশে উল্টা রাসুসাল্লাম বলছেন মসজিদ নারীদের জন্য থাকবে কবরস্থান বন্ধ থাকবে আমাদের হয়ে গেছে কবরস্থান নারীদের জন্য উন্মুক্ত নারীরা আসো এখানে সাজদা করো কেন আসতেছে এটা বন্ধ করো এবং যে এলাকার আলেমদের কথা বলতেছে ওই এলাকায় সবচেয়ে বেশি মাজারে যাইতেছে নারীরা কি বলেন লক্ষ লক্ষ সারা দেশ থেকে যাইতেছে। মুখ থেকে না কিন্তু নারীরা ওই বাজারে গেলে কোন ফেতনা হয় না মার্কেটে গেলে শপিং করতে রাত দিন চব্বিশ ঘন্টা ঘুরলেও কোনো হয় না পার্কে যায় ঘুরে বেড়াইলেও ফেতনা হয় না ফেতনা হয় খালি মাস্টিদে যেখানে আলাদা সমস্ত শর্ত ঠিক করে সেখানে নারীদের দিন শিখার জন্য ব্যবস্থা করা হয়েছে নারীরা ওখানে স্বাভাবিক নামাজও আসে না আসে বিশেষ বিশেষ হালাকা হইলে বিশেষ বিশেষ দিনই হালাকা হইলে এলেম অর্জন করার জন্য আসে বিশেষ করে জুমার দিন সেখানে বড় বড় ওলা মাইকেরাম গিয়ে সেখানে খোদ্বা দেন ওই খোদ্াটা এলেমটা হাসিল করার জন্য আসে। মাঝে মাঝে তাপসির হয় হালাকা হয় সেগুলো শোনার জন্য আসেন সেইগুলো আমাদের ওলা মাইকেরামদের সহ্য হয় না ওলামা একেম সামনে এত বেপরদা অশালীন বিভিন্ন অবস্থা দেখি নবিসের আখলাকের বিপরীত অথচ নবী সালাম বলছেন ওলামারা মারা আম্বিয়াদের আম্বাদের ওয়ারিস নবিরা যে কাজ করছেন ওলামাইকরাম সেই কাজে করবেন এজন্য সম্মানিত ভাই এবং বোনেরা আমরা নারীদের মসজিদে যাওয়ার ব্যাপারে মশলা এটা বিশ্বের কেবা লোলামাদের পতোয়া আমি সবসময় মনে রাখবেন পতোয়া বর্ণনা করার সময় নিজের থেকে কোনো পতোয়া বর্ণনা করি না সময় অন্যদের পতোয়াগুলো বিশেষ করে ওলামায় মাদিনা ফতোয়া লজনা আদমা ওনারা যে পতোয়াগুলো দেন ওনাদের পতোয়াগুলোকে আমরা নির্ভরযোগ্য মনে করি কারণ ওনারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং ভিত্তিক দিয়ে থাকেন। সেই পতোয়াগুলোর আলোকে নারীরা যদি মসজিদে যেতে চায় বাধা দেওয়া যাবে না নারীদের জন্য মসজিদে যাওয়া জায়জ সলাতের জন্য যাওয়া জায়েজ তারপর এলেম শিখার জন্য তো খালি জায়েজ না এলেম শিখার জন্য যাওয়া ওয়াজিম ফরজ নারীদের জন্য এলেম শিখা ফরজ এলেম শিখার জন্য তো যাওয়া যাবেই सम्मानित अनुरोध करब नारी मस्जिदे बाधा नारीवेश निश्चित करी मुस्जिदे जा सर बहुत ठीक रेखे नारी दिनमुखी करेष्टि और बाहर जिसको अशालीन कार्यक्रम दिखाई मा बन जागुल बंद करा जाए ऐकबद्ध भाव से चेषा करी আল্লাহাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আলম